আবু সালামাহ ইবনু আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাহী হতে বর্ণিত যে তিনি আইসর আদিল্লাহ তু আলাহাকে জিজ্ঞেস করলেন রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর সালাত কেমন ছিল আইসার রদাহু আলহ্হা বলেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম রমজান মাসে ও অন্যান্য সব মাসের রাতে এগারো রাকাতের অধিক সালাত আদায় করতেন না প্রথমে চার রাকাত পড়তেন এ চার রাকাত আদায়ের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না অতপর আরও চার রাকাত সালাত আদায় করতেন এ চার রাকাতের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো অতপর তিন রাকাত আদায় করতেন তখন আমি বললাম হে আল্লাহ রসুল আপনি কি বেতর সালাত আদায়ের পূর্বে ঘুমিয়ে পড়েন নাবি সাল্লাহ সাল্লাম বললেন আমার চোখ ঘুমায় আমার অন্তর ঘুমায় না